حَن إلَكَكَمَا أَو حَنَ إلَ نُح وََّبينَ مِن بَع وَأَو حَن إِ عضَضهم وَإِسعينَ وَسحافَ وَيَعقُوبَ وَأَسدَطِ وَعسَ وَأَوبَ وَيونوس وَيون سَهَونَ কলমা প্রসুল يَكُونَ কুণলি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 আল্লাপের সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া শিক্ষা মৃত্যুর পর ইউ সাহেব তার কাছে বনি ইসরায়েলের নেতৃত্বে দায়িত্ব অর্পিত হল ইউ সাহেব কুরআনে তার কথা উল্লেখ করা হয়েছে মুসা সালামের খাদেম বা বৃত্ত হিসেবে ফাতাহু তিনি ছিলেন মুসা আলাহিসাল্লামের খাদেম সেই হিসেবে তিনি মুসা আল্লাহ সাল্লামের সহচর্য ঐকট্য লাভ করেছেন এবং তিনি নবুয়াতের খুব কাছাকাছি ছিলেন মুস আল্লাহ সাল্লামকে কাছ থেকে পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে তিনি ছিলেন মুসা আল্লাহ সাল্লামের ছাত্র যোগ্য শিক্ষকের যোগ্য ন্যায়প্রণায়ণ ছাত্র পরবর্তীতে আমরা দেখতে পাই মুসা আল্লাহ সাল্লামের মৃত্যুর পর আল্লাহ সুহ ইউসেবনে নূন আলাই সাল্লামকে নবুয়াদ দান করলেন এবং তার নবুয়ত্বের ব্যাপারে কুরআনে উল্লেখ করা হয়নি বরং এই বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি হাদিস থেকে কুরআনে আল্লাহ করেননি তবে তার প্রসঙ্গে একাধিক আলোচনা করেছেন আল্লাহ মহম্মাল কুরআনে বলেছেন রাজুলানী মিনালাজিনা ইয়াফুন দুই ব্যক্তি যাদের অন্তরে আল্লাহর ভয় ছিল যারা বাকি বনি ইসরায়েল জাতিকে উদ্বুদ্ধ করে দিহাদের দিকে আহ্বান করে বলছিলেন তোমরা শহরের ফটোকে পৌঁছাও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন ইউসাইবনে নুন তিনি ইংরেজিতে পরিচিত যশোয়া নামে তিনি বলেন ইসরায়েলের নেতা এবং তার নেতৃত্বে আমরা দেখতে পাই বাইতুল মাকদিস জেরুজালেম আল্লাহ সুমতাল্লাহ বিজয় করেছেন বিজয় দান করেছেন ইসরায়েলদেরকে জেরুজালেম বিজয়ের মতো এই গৌরবজনক বিষয় এটা মুসা আলাহিসাল্লাম কিংবা হারুন আল্লাহিস্লামের নেতৃত্বে নয় এটা হয়েছে ইউসাইবনে নুন আলাহিস্লামের নেতৃত্বে কেন এই গৌরবময় বিজয় বিলম্বিত হয়েছিল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 এমনকি যখন মানুষের আকৃতিতে মালাকল মাউদ তাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলছিলেন তার রুহ কবচ করতে এসেছিলেন মুসা আলাইসাল্লাম বিষয়টা এতটা অপছন্দ করেছিলেন যে তিনি তাকে আঘাত করেছিলেন এমনকি যে আঘাতে সেই মৃত্যুর ফেরেস্তা যিনি মানুষের আকৃতিতে এসেছিলেন তার চোখ বের হয়ে এসেছিল মুসা আলাহ সাল্লাম বিষয়টিকে অপচ্ছন্দ করেছেন কারণ এখনো তিনি জেরুস আল্লামকে বিজয় অর্জন করতে পারেননি কিভাবে তার মৃত্যু হতে পারে কিন্তু যখন পরবর্তীতে তিনি জানতে পারলেন তিনি এসেছিলেন তিনি মৃত্যুর ফেরস্তা এবং তার নির্ধারিত সময়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 অথচ সেই দিকে সূর্য অস্তগামী এবং মোসনাদ আহমদের বর্ণিত হাতিস রাসুল্লাহ তিনি আমাদেরকে সেই মহান যুদ্ধ সম্পর্কে বর্ণা দিয়ে বলেছেন তাকিয়ে আঙ্গুল্লাহ আমিও একটি আদেশকে পালন করে যাচ্ছি আর তুমিও একটি আদেশকে পালন করে যাচ্ছ আমরা উভয় আল্লাহ আদেশকে পালন করে যাচ্ছি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 এবং তাদের জন্য আল্লাহ মহামাতালা কিভাবে সাহায্য করেছেন সেই সূর্যকে আলাস মহামতাল আসমানে থামিয়ে দিয়েছেন যতক্ষণ তার বিজয় অর্জন করেছেন সূর্যকে আলাস মহামতাল্লাহ আসমানে থামিয়ে দিয়েছেন রাসু সাল্লাহ সাল্লাম মুসনাদ আহমাদের বর্ণিত হাদিসে বলেছেন ইউ সাহেবের নুন ছাড়া অন্য কারোর জন্য আল্লাহ মহামাতালা ওই সূর্যকে আসমানে থামিয়ে দেননি কাজেই বিজয় এটা বাহ্যিক কোনো প্রভাবকের উপরে নির্ভর করে না সংখ্যার উপরে নির্ভর করে না কার কত সৈন্য আছে কার কত অস্ত্র আছে মিসাইল আছে বোমা আছে এইগুলো বিষয়ের উপরে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 সেও আমার সঙ্গে এসোনা বিরত থাকুক আল্লাহ নবী ইউসেবেন নুন আলাহিসাল্লাম তিনি চাননি সংখ্যা করতে এমন ব্যক্তিদেরকে নিয়ে যাদের হৃদয় অন্য কোন কিছুর প্রতি আসক্ত তিনি প্রাধান্য দিয়েছেন ইখলাস এবং দৃঢ় বিশ্বাসকে ইয়াকিনকে কারোপক্ষে যুদ্ধে পুরোপুরি মনোনিবেশ করা সম্ভব নয় যদি এমন হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিদের না আসাই উত্তম বরং সে বসে থাকুক তার সম্পদ এবং পরিবার নিয়ে এটাই হচ্ছে সাঈদনা ইউসেব নুন আলাহিস্লামের গল্প তারা জিহাদ করলেন আল্লাহ সহ আল্লাহর উপরে ভরসা করলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন জেরুজালেম মুক্ত হল তারা বাইতুল মাকদিসে প্রবেশ করলেন ইলাহা ইল্লাল্লাহ এই পতাকার নিচে এই ব্যানারের নিচে তারা তাদের গঠিত ইসলামী রাষ্ট্রের সীমানাকে ক্রমাগত বর্ধিত করে যেতে লাগলেন এবং ক্রমাগত জিহাদ ফেলিয়ে যেতে লাগলেন মুসা আলাহিসাল্লাম হরুনা আলাহিসাল্লামের মৃত্যু এবং পরবর্তীতে ইউসাইব নুন আলাহিসামের মাধ্যমে জেরুজালেম বাইতুল মাকদিস বিজয়ের কয়েক বছর পর অনেকগুলো জেনারেশন চলে গেছে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 আল্লাহ নবী চাইলেন তাদেরকে যাচাই করে নিচ্ছে তারা যে অনুরোধ করছে আমাদেরকে একজন যোগ্য নেতাদান করুন আমরা তার অধীনে আল্লাহ পথে যুদ্ধ করব নবী তাদেরকে প্রশ্ন করে যাচাই করে যখন সত্যি জিহাদের হুকুম তলে আসবে তখন আবার তোমরা বেঁকে বসবে না তো তারা কি জবাব দিয়েছিলাম তাল্লাহ কুরআ সংরক্ষণ করেছেন তারা বলেছে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 কিন্তু একবার হতে পারে পরবর্তী দিন পরবর্তী সপ্তাহে পরবর্তী মাসে ধারাবাহিক ভাবে কাজ করে যাওয়া এটা সহজ কোন বিষয় নয় কাজেই যখন ধারাবাহিকতা রক্ষা করে দীর্ঘমেয়াদী জিহাদের বিষয় চলে আসে মানুষ সেখানে হার মানে নতি স্বীকার করে মনীষ্রাই লোকেরা এর আগে তারা অবাক হয়ে বলছিল কেন আমরা আল্লাহ রাস্তায় জিহাদ করবো না কেন আমরা যুদ্ধ করবো না যখন কিন্তু আমাদেরকে আমাদেরই ঘর থেকে আমাদের সন্তানদের কাছ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে অথচ যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে লড়াই করার আদেশ চলে আসলো তখন তারা পিছু দিল অথচ সেই মুহূর্তে আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ সুহামতাল্লার কাছে আল্লাহ সুহামতাল্লাহ নবীর মাধ্যমে তা আল্লাহ সুহামতাল্লাহর কাছে যে অনুরোধ তারা করেছিল আল্লাহ সুহামতাল্লাহ সেটাকে পূরণ করেছেন তাদের আর্জি মোতাবেক তাদের নিকট একজন যোগ্য নেতাকে প্রেরণ করেছেন কিন্তু যারা আগে অজুহাত দিচ্ছিল আমাদের যোগ্য নেতা নেই তাদের কাছে যখন যোগ্য নেতা চলে আসলো তখন তারা নতুন অজুহাতকে পেশ করতে আরম্ভ করল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 আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজ্য ক্ষমতা দান করেন আল্লাহ হচ্ছেন অনুগ্রহ দানকারী সমস্ত বিষয়ে অবগত তাদের নবী তাদেরকে বললেন উনিশ যে নবী মধ্যে ছিলেন তিনি বললেন আল্লাহ তোমাদের জন্য নির্বাচন করেছেন তালুতকে।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 সম্ভ্রান্ত কোন পরিবারের ব্যক্তি নন বর্ণবাদ এবং গোত্রপীতি দ্বিতীয়ত বিষয় তিনি সম্পদশালী নয় সম্পদের দিক থেকে সচ্ছল কোন যুক্তি কিভাবে তিনি নেতা হতে পারেন যদি না তিনি কোনো উঁচু বংশের সন্তান হন আর কিভাবে তিনি রাজা হতে পারেন যখন কিনা তার সম্পদের প্রাতুর্য আতিক্য নেই বনি ইসরায়েলের এই মানসিকতা এখনো পর্যন্ত আজকের অভিশপ্ত ইহুদি জাতি তারা ধরে রেখেছে তারা বলে আমরাই হচ্ছে ঈশ্বরের নির্বাচিত জাতি গডস চিউজেন পিপল আর বাকি মানুষরা তারা হচ্ছে সব জেন্টাইল নিচুজাত দ্বিতীয় যে অধিবাদ তারা দাঁড় করিয়েছিল এটা হচ্ছে অর্থ সম্পদ তাদের কাছে সাফল্য কিংবা ব্যর্থতার মানদণ্ড বা সূচক হচ্ছে অর্থ সম্পত্তি দুর্ভাগ্যজনকভাবে এই ব্যাধি শুধুমাত্র ইহুদিদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং তা বহু মুসলিমদের মধ্যেও বর্তমানে ছড়িয়ে গেছে আমরা বর্তমানে একজন ব্যক্তির সাফল্য কিংবা ব্যর্থতা নির্ধারণ করি তার অর্জিত সম্পত্তির উপর ভিত্তি করে মানুষ জিজ্ঞাসা করে উমুকের কত সম্পত্তি আছে সে কি লাখপতি না কোটিপতি তার ব্যাংক ব্যালেন্স কত আর যদি তার কোন অর্থ সম্পত্তি না থাকে আমরা বলি অর্থ দুই পয়সারও দাম নেই কোনো মূল্য নেই মানুষ হিসাবে তার কেমন আচরণ কেমন এক কেমন তাকুয়া কেমন এগুলো কোনো মূল্যই নেই তার সালাদ দিনদারিতা সিয়াম পালন কোনো কিছুতেই কি শেষে যায় না টাকা পয়সা নেই তো তার কোনো মূল্যও নেই কিন্তু আল্লাহ নবী তিনি তাদেরকে শিক্ষা দিলেন এটা সঠিক বিষয় নয় তিনি বললেন বললেন্লাহ আলাইকুম। আল্লাহ তাকে তোমাদের মধ্য থেকে নির্বাচন করেছেন বাছাই করেছেন আল্লাহ নির্বাচন করেছেন এই কথায় যথেষ্ট হতে পারে যে কোনো তর্ক এবং বিতর্কের সমাপ্তি ঘটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাকে পছন্দ করেছেন এরপরে আর যুক্তি যুক্তিতর্কের কোনো সুযোগ থাকে না যা বর্ণ সম্পদ কোনো কিছুই আর সেখানে আসে না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 খলিফা প্রত্যেকটি কাজের জন্য তার নিজস্ব কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে শারীরিক ভাবে শক্তিশালী সক্ষম সুঠাম দেহের অধিকারী সক্ষম বা সক্ষমতা এটাকেও কাজের ধরন অনুসারে আমাদেরকে বুঝতে হবে এটাকে বিভিন্নভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি শক্তিশালী মানে এই নয় যে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেকটা কাজের জন্য সেই কাজ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং তার প্রয়োজনীয় সামর্থ্য বা শক্তি আল্লাহ নবী তাদেরকে বললেন বস্তুত আল্লাহ তাকে রাজত্ব দান করেন যা কি ইচ্ছা আল্লাহ হচ্ছে অনুগ্রহ দানকারী সমগ্র বিশ্বে অবগত ساتھے تھا نبی তাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিলেন তিনি বললেন وقال لهم نبيهم ان آيه ملكه ان ياتيكم التابوت, أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية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 তোমাদের মনের সন্তুষ্টির জন্য এবং এর মধ্যে থাকবে মশা হারুন এবং তার সন্তানদের পরিত্যক্ত কিছু সামগ্রী ব্যবহারিত সামগ্রী সেই সিন্ধুটিকে বহন করে আনবেন আল্লাহর ফেরেস্তারা যদি তোমরা ইমানদার হয়ে থাকো আল্লাহর উপরে বিশ্বাস করে থাকো তাহলে এর জন্যই এর মধ্যেই তোমাদের জন্য পরিপূর্ণ নিদর্শন রয়েছে নিশ্চয়ই পরিপূর্ণ নিদর্শন রয়েছে আল্লাহ সব তালা বনি ইসরাইদের অন্তরে ইমানকে দৃঢ়তা দেওয়ার জন্য তাদের অন্তরে সাকিরা প্রদান করার জন্য নিশ্চিত ইয়াকিন প্রদান করার জন্য একটি আনুষ্ঠানিকতা অবলম্বন করলেন তালুতের নেতৃত্ব যখন তিনি লাভ করবেন তিনি যখন তাদের হিসেবে নির্বাচিত হবেন সেই সময়ে মুসা আলাহ ইসলাম এবং তার পরবর্তী বংশধরদের কিছু পরিত্যক্ত ব্যবহৃত সামগ্রী যা একটা সংরক্ষিত ছিল যেটা পরবর্তীতে বনে ইসরা তারা হারিয়ে ফেলে তাদের উপরে অন্যান্য জাতিগুলো আক্রমণ করে লুট করে নিয়ে যায় সেই আবার তাদের কাছে ফিরিয়ে এবং এটাই হচ্ছে একটি নিদর্শন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 তারা এগুলোর মাধ্যমে বরকত লাভ করতে চাইত কারণ এগুলো ছিল আল্লাহ ব্যবহার্য সামগ্রী যে সময়ের আলোচনা করছি তালুকের সময়ে এবং এর আগে মুসা আল্লাহাম মধ্যবর্তী কয়েকশো বছরের ব্যবধান অনেকগুলো জেনারেশনের ব্যবধান মধ্যবর্তী সময়ে অনেক পরিবর্তন ঘটেছে বনি ইসরায়েল বহু জিহাদ করেছে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 সেই সেনাবাহিনীকে তিনি করে দিতে লাগলেন তিনি বন ইসরা বাকিদের থেকে নিজেকে এবং তার সৈন্য বাহিনীকে পৃথক করলেন পেছনে পড়ে থাকল শুধুমাত্র নারী শিশু এবং বৃদ্ধরা আল্লাহ আল্লাহ কুরআনে বলেছেন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 খেয়ে নেবে তার দোষ তেমন গুরুতর হবে না সেও আমাদের অন্তর্ভুক্ত আল্লাহ সব মহাম তাল্লাহ পরবর্তী ঘটনা বর্ণনা করে বলছেন অতঃপ্পর সবাই পান করলো সে পানি অল্প কিছু মানুষ ছাড়া যখন সেই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 সবরকারীদের সঙ্গেই রয়েছেন তালুদ তার সেনাবাহিনী নিয়ে বের হয়ে গেলেন পণীষ রাজ্যিকে পেছনে ফেলে নারী শিশু বৃদ্ধদেরকে পেছনে ফেলে তালুদ তা সৈন্যবাহিনীকে নিয়ে এগিয়ে যাচ্ছেন একজন মহাস্রিন উল্লেখ করেছেন এই সৈন্যবাহিনীর সংখ্যা ছিল আশি হাজার সৈন্য আশি হাজার পুরুষ আশি আসার যোদ্ধা আশি হাজার যোদ্ধা কিন্তু তালুত তিনি একজন যোগ্য নেতা তিনি সংখ্যাকে প্রাধান্য দিচ্ছেন না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 ঠিক সেই মুহূর্তে এসে বলেছে আমি এখনো প্রস্তুত হইনি আমার এই কাজটা বাকি এখনো সেই কাজটা শেষ করতে পারিনি আল্লাহ চাইলেন না এই সমস্ত ব্যক্তিরা বের হোক কিন্তু কেন বলেছেন যদি তারা তোমাদের সঙ্গে বের তাহলে তোমাদের ক্ষতি করা ছাড়া আর কিছুই করতো না ঘোরা ছুটাতো তোমাদের মধ্যে বিবেক সৃষ্টির উদ্দেশ্যে যখন যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করে ময়দান উত্তপ্ত হয়ে ওঠে তখন এই সমস্ত হাফহার্টেড মানুষেরা কোন কাজই আসে না দেখা যেত যুদ্ধক্ষেত্রে সহযোদ্ধাকে সাহায্য করার পরিবর্তে তার মনোবলকে চাঙ্গা করার পরিবর্তে তার উল্টো মুসলিমদের মধ্যে বিভক্তি এবং ভীতি করতো বলত এই সমস্ত ভগ্ন মন মানসিকা যুদ্ধে এসে দুর্বলতা সৃষ্টি করুক কাজেই তাদেরকে বসে থাকা ব্যক্তিদের মধ্যে আলোচনা অন্তর্ভুক্ত করে দিলেন তালুদ যা কালাসমাতা যোগ্য নাম করেছেন যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য যা কালাসমাতা নেতা নির্বাচন করেছেন উনি ইসাইলের জন্য তিনিও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 আমরা আজকের দিনে সংখ্যার কারণে কখনোই পরাজিত হব না সংখ্যায় আমরা বহু এগিয়ে আছি জানি পরবর্তীতে কি ঘটেছিল হুমায়নের ধাক্কাতেই শত্রুপক্ষের প্রথম আক্রমণের ধাক্কা সামলাতে না পেরে যে যেদিকে পেরেছে চতুর্দিকে ছুটে পালিয়েছিল তালুত এই ধরনের ব্যক্তিদের তার সাথে রাখতে চাননি কাজে তিনি তাদেরকে এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গেলেন তালুদ তার সেনাবাহিনীকে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 এই চূড়ান্ত ক্লান্ত শান্ত অবস্থায় হয়তো তাদের মধ্যে এমন কোন ব্যক্তিও ছিলেন যে হয়তো পানি পান না করলে মূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করতে পারেন কিন্তু সে অবস্থায় নিষেধাজ্ঞা চলে আসল পানি পান করা যাবে না এই নিষেধাজ্ঞার মাধ্যমে তাদেরকে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে আল্লাহ তাল্লাহ কুরআ বলেছেন তা বললেন কেউ পানি পান করো না যে পান করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয় সে আর অগ্রসর হতে পারবে না আর যদি পান না করো অগ্রসর হতে পারবে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 যুদ্ধের জন্য হাতিয়ারের প্রয়োজন রয়েছে প্রয়োজন নানা রকম করতে হয় কিন্তু সেগুলো হচ্ছে হাতিয়ার উপরে কোন আসবাবের উপরে মুসলিমরা নির্ভরশীলতা রাখেন না তারা নির্ভর করেন একমাত্র আল্লাহ সাহাদির উপরে বতরের যুদ্ধে আল্লাহ রসুলাম যুদ্ধ শুরু করার পূর্বে সবাইকে শাড়িবদ্ধ করে দাঁড় করালেন দিক নির্দেশনা দিলেন শাড়ি করে দিলেন সব কিছু ঠিক করে দিলেন কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে যাওয়ার উপক্রম তখন তিনি কি করলেন ঋতু টিলার উপরে তিনি দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলেন এই সময়টা মুসলিমদের পুরোপুরি দায়ী হাতে আল্লাহ করে দেওয়ার সময় কাজে সেই ক্ষুদ্র দল যারা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে ময়দানে এসে উপস্থিত তারা যখন জালুতের সম্মুখীন হলেন তারা বললেন রব্বানা আফরিক আলাই না সাবরান হে আমাদের রব আমাদেরকে আপনি আবৃত করুন আমাদেরকে ঢেকে দিন সবরের মাধ্যমে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 বিশুদ্ধ খাঁটি ইমান আল্লাহর উপরে সম্পূর্ণ নির্ভরতা সেই শক্তি বলে বলিয়ান হয়ে তিনি বারবার এগিয়ে যাচ্ছিলেন প্রথম দ্বিতীয় তৃতীয় বারবার এগিয়ে গিয়ে তিনি বলছিলেন আমি জালুতের মোকাবেলা করবো অথচ তার হাতে সামান্য অস্ত্র একটি গুলতি মাত্র তার অন্তর ছিল আল্লাহর প্রতি খাটি ইমানে পরিপূর্ণ সেই বালক জালুতের সামনে গেল এবং তাকে লড়াইয়ের জন্য আহ্বান জানাল জালুত উফারদের বাদশা শক্তিশালী বাদশাহ তার বিপরীতে যোদ্ধা হিসেবে সামান্য একজন কিন্তু আমি তোমাকে হত্যা করতে চাই এই বলে সেই বালক তার গুলটিতে একটি পাথর গেথে জালুতের চোখ লক্ষ্য করে ছুঁড়ে মারলেন এবং জালুত মৃত্যুবরণ করল আল্লাহ কুরআ বলছেন এরপর ইমানদাররা আল্লাহর হুকুমে জালুতের বাহিনীকে পরাজিত করে দিল এবং দাউদ জালুদকে হত্যা করল আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য এবং অভিজ্ঞতা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 এই বিজয় দাউদ আলাই এবং সুলাইমের নেতৃত্বে ঘটলেও সেই ৩১৪ জনের আমাদের উপর ভর করে ঠিক যেভাবে খিলাফা প্রতিষ্ঠিত হয়েছিল বতরে যুদ্ধে ৩১৩ জন মুজাহিদের জিহাদের মাধ্যমে খিলাফা এভাবে প্রতিষ্ঠা লাভ করে মুখের কথার মাধ্যমে খিলাফা প্রতিষ্ঠা হয় না বরং এটা প্রতিষ্ঠিত হয় ত্যাগের মাধ্যমে রক্ত এবং ঘাম বিসর্জন দিয়ে যুদ্ধে জয় জয়পরাধের সংখ্যার কোন বিষয় নয় বরং তা অন্তরের ইমানের সাথে আল্লাহিত সঙ্গে যে সময় এটা ছিল বনী ইসাইলের জন্য সবচেয়ে সুখের সমৃদ্ধির সময় তাদের গোল্ডেন এজ স্বর্ণযুগ কিন্তু পরবর্তী ইতিহাস শুধুমাত্র তাদের অধপতন এবং দুর্নীতির ইতিহাস এমনকি আমদিয়াদের অভিশাপ তাদের উপরে অর্পিত হয়েছে আল্লাহর নবীদেরকে তারা হত্যা করেছে ক্রমান্বয়ে তারা পরিণত হয়েছে আল্লাহর অভিশপ্ত একটি জাতিতে যাদের উপর আল্লাহ প্রধান্বিত তাদের উপর আল্লাহর অভিশাপ মুসা আল্লাহ ইসলাম এর ঘটনাগুলো আমরা আগেই সমাপ্ত করেছি মধ্যবর্তী ইতিহাস ইউসাহের নুন এবং তালুতের ঘটনা এটা আমরা আলোচনা করেছি এখনো বনি ইসরায়েলের অনেকগুলো ইতিহাস ঘটনা আলোচনা করা বাকি রয়েছে এমনকি এই নবীদের জীবনী সিরিজের শেষ পর্যন্ত বনি ইসরালের ঘটনাগুলোই বারবার আসবে কারণ মুসা আলাহিসাল্লাম পরবর্তীতে যারা নবীরাসুল এসেছেন এমনকি ঈসা আল্লাহ ইসলাম পর্যন্ত তারা প্রত্যেকেই বনি ইসরা মধ্যে এসেছেন কাদের আমাদের এই সিরিজের শেষ পর্যন্ত আমরা এই জাতিকে নিয়ে আলোচনা চালিয়ে যাব কারণ পরবর্তী প্রায় সমস্ত নবী বনী ইসরা অন্তর্ভুক্ত আল্লাহ মহাম্মলা এই বনীসরা জাতিকে নবীদের জাতি ওলামাদের জাতি এভাবে তৈরি করে নিয়েছিলেন সময়ের সেরা আলেম ব্যক্তিরা বিজ্ঞ ব্যক্তিতা ছিলেন তাদের অন্তর্ভুক্ত অথবা ফেসবুক পেজ ডব ডুড ফেসবুক অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবল